আল্লাহ উম্মের বিষয়ে এবং তাদের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে সেগুলো যেন আমরা প্রতিটি আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি এটাই হল আল্লাহ তালার মূল উদ্দেশ্য এই তাদের সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করা আমি তাদেরকে জমিনের উপরে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে তাদেরকে আমি বিভক্ত করেছি শুরুতেই তাদের বারো গোত্র ছিল পরবর্তী পর্যায়ে অন্য অন্য গোত্র হয়েছে তাদের মধ্যে অনেক বিভক্তি আছে দেখতে মনে হয় তারা সবাই যেন এক কিন্তু আসলে তাদের মধ্যে অনেক ভিতরে ভিতরে দুশ্মনী হিংসা বিদ্বেষ আছে নিজেদের মধ্যে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন তাহসাবু হুম জামিয়া অকুলু গুহ আপনার কাছে মনে হয় তারা সবাই এক ঐক্যবদ্ধ ভাবে আছে আমরা তাই মনে করি আসলে তাদের দিল একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তারা শতদা আল্লাহ তালা তাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করে দিয়েছেন জমিনে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে থেকেছে এখন তাদের মধ্যে মিন হুমস আলি হুম অমিন আখরি লবি আসল কাহিনী এগুলো তাদের মধ্যে কেউ কেউ ছিল কিন্তু কেউ কেউ তাদের অবস্থা অনেক যেমন কি অবস্থা তাদের পরিমাণ বেশি না পরিমাণ বেশি এরকম ওদের অবস্থা ছিল কিতাবালাদের অবস্থা তাই ছিল হাসান তাদেরকে ঠিক করার জন্য আমি বারে বালা মুসিবত দিয়েছি ইফতলা করেছি পরীক্ষা করেছি তাদের উপরে সমস্যা এসে গিয়েছে অন্যরা তাদেরকে হামলা করেছে তাদেরকে পরাজিত করেছে যেগুলা কারণ আল্লাহ আল্লাহওয়ালা নবীওয়ালা উম্মতের উপরে যদি বিপদ আপদ আসে তাহলে তাদেরকে সংশোধন হয় সংশোধন হওয়ার সুযোগ হয় কিনা তাদের সংশোধনের সুযোগ হয় তারা বলবে যে আমরা ভুল করেছি আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে গেছি এই জন্য বিপদ মুসিবত আমাদের ঘাড়ে সওয়ার হয়েছে সুফান আল্লাহ এক ভাইকে আমি ভালো করে জানি যে তিনি নিজেই অনুতক্ত হয়েছে অনেক গুণা করেছেন অনেক গুণা করেছেন আল্লাহ তালার সঙ্গে বিদ্রোহ করেছেন নাফরমানি করেছেন আল্লাহ তালার সঙ্গে একজন বিদ্রোহ করেছেন দুশ্মনী করেছেন এরপরে বিপদের পর বিপদ পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ তালা তাকে তফুৎ দিলেন যে তুমি আল্লাহর দুঃশ্মী করে কি পেলা বলো তোমার বিপদ কি পরিমাণ বেড়ে গেছে এখন সে ভাইটি আল্লাহ দিকে আসার জন্য অনেক দূর এগিয়ে আসছে তো এটাই সব উম্মতকেই আল্লাহ তালা সহি রাস্তায় রাখার জন্য বিপদ আপদে ফেলে দেন মুসিবতের মোকাবিলা করান যাতে তাদের সংশোধন হয় আমাদের এই উম্মতের শিক্ষা বিষয় কি এখানে আমাদের এই উম্মতের উপরে এখন অনেক বিপদ আপদ চলছে ঠিক কিনা এই বিপদ আপদ আল্লাহ দিয়ে আমাদেরকে আল্লাহ তাল্লাহ তাদেরকে এরকম পরীক্ষা করলেন হমবির হাসান মাঝে মাঝে ভালো দোষী দিয়ে পরীক্ষা করলাম আর মাঝে মধ্যে কি করলাম কিছু বিপদ আপদ খারাপ অবস্থা সৃষ্টি করে দেখি কি করে পরীক্ষা পাশ করে কিনা আল্লাহ আশা করা হয়েছিল যে তারা ফেরত আসবে আল্লাহর দিকে আসবে আল্লাহ থেকে দূরে চলে গিয়েছিল আল্লাহ আশায় পরীক্ষা নিরীক্ষাও করলাম পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সবাইকে টিকানো দিল না অতপর তাদের এই জেনারেশনগুলো নবী মুসলামের পরে তিরোধানের পরে অন্যান্য নবীরা পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পরবর্তী জেনারেশন আসে পরবর্তী গোষ্ঠী আসে যত পরে দিকে আসে তত তারা যখন খালফুন পরবর্তী বংশদেবগুলো ওয়ারেফুল কিতাব যারা কিতাবের ওয়ারিস হয়েছিল এই তাও রাত কিতাবকে যারা লেখাপড়া করলো বুঝলো জানলো শিখলো এর দায়িত্ব পালন করার জন্য যারা লেখা পড়া করে আলেম হলো তাদের মধ্যে এদের অবস্থা কি হলো পরবর্তী পর্যায়ে খারাপের দিকে গেল আদনা এই দুনিয়ার জিন্দিগিরটা খুব বেশি করে খালি নিতে চায় দেখা গেল হালাল হারাম বাদ দিয়ে দুনিয়া পাওয়া যায় এরকম করল কি কোন তরিকায় গেলে দুনিয়ার বেশি মামলুক পাওয়া যাবে মাল ও পাওয়া যাবে এই নজর বেশি শুধু শুধু দুনিয়া কামার চিন্তায় আছে আর যখন দুনিয়া কামাই করে ওরা তো বুঝে তাও কিতাব পড়েছে যে এটা ঠিক না গুনা হারাম এটা ঠিক হবে না কিন্তু মনে মনে কি বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তব করে ফেলবে একসময় এখন কামাই নেই কিছু বেশ কিছুদিন কিছু কামাই ফেলি আগে বলা হচ্ছে কখন ভর্তি করছে আলেম হয়ে আর বলে যে আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে যখন আবার এরকম ঠিক আছে এবার খেই নেই আর খাবো না তারপরে আপনি তবাক ঠিক হয়ে যাবো আবার যখন আসে আবার নেই আসলে আবার ছাড়ে না এরপরে আল্লাহ তালা বলছেন যে এই অবস্থায় তাদের কন্টিনিউ করে অথচ তারা জানে আলাম তাদের সঙ্গে কি আল্লাহ তালার চুক্তি হয়নি বনি ইসরা এর সাথে আল্লাহর কথাবার্তা হয়েছে আল্লাহর বিষয়ে আল্লাহ ব্যাপারে দিনের ব্যাপারে হক ছাড়া কোন না হক কথা তারা বলবে না এই রকম কি তাদের সঙ্গে আমার কথাবার্তা এগ্রিমেন্ট চুক্তি পাকাপোক্ত করা হয়নি করা হয়েছে যারা এই কিতাব বলা হয় যে উম্মত লাহ রাসুল যে যাব না এই চুক্তি ছিল এবং এই কিতাবের মধ্যে যা কিছু আছে এগুলো তারা পড়েছে লেখাপড়া করেছে করার পরেও তাদের এই অবস্থা গুনার মধ্যে লিপ্ত থাকা পূজা করা দুনিয়ার পিছনে ছুটতে থাকা বলে দিয়েছেন আখেরাতের জগৎ কত যে উত্তম কত যে ভালো যারা তাকে অর্জন করেছে তাই না যারা দুনিয়ায় কিছু কোরবান করেছে আখেরাত পাওয়ার জন্য তাদের আখ কত উত্তম হবে আর যারা আখেরাত কোরবান করে দিয়েছে দুনিয়া পাওয়ার জন্য তাদের কি অবস্থা হবে আমাদের নিজেদের কথা করি আমাদের যারা আলেম নাম তাদের কথা করি আমাদের হাইয়া দুনিয়া বিলা আখেরা দুনিয়া পাওয়ার জন্য আখেরাত বিক্রি করে দিল আফালাত এইরকম তোমরা কি আকল খরচ করো না সত্যিকার জ্ঞানী কে যে নিজের নাফস কে চাপা দিয়ে রাখে দমন করে কন্ট্রোল করে নষ্ট চাহিদা শুধু মেটানোর জন্য অস্থির থাকে না যারা কিতাবকে শক্ত করে ধরে হ্যাঁ সামবে কিতাবিল্লা সুমনাথে রাসুলহি আল্লাহ কিতাবকে মজবুত করে ধরে মজবুত করে ধরার অর্থ কি হাত থেকে তাতে পড়ে না যায় ওই রকম নাকি খুব শক্ত করে ধরবেন কিতাবটাকে অর্থ কি আল্লাহ তাল্লাহ কি বলেছেন আমি সেই অনুযায়ী চলবো এর বাইরে আমি চলবো না রাসুল্লাহ সাল্লা সুমনাতে কি বলেছেন সেই অনুযায়ী আমল করবো এর বাইরে আমি যাবো না এ নাম হলো মজবুত করে ধর যারা এরকম কিতাবকে মজবুত করে ধরেছে তাদের মধ্যে অল্প কিছু এরকম করেছিল আর এই অল্প করবে হচ্ছে। নামাজ করেছিল রীতিমতো নিয়মিত এই সলাক এটা শুধু কি এই উম্মত দেওয়া হয়েছে সমস্ত নবীকেই সলাপ দেওয়া হয়েছে নামাজ দেওয়া হয়েছে এই নামাজ কায়েম করার কাজ ঠিক মতো এগুলো বনি আলেমদের কথা বলা হচ্ছে গাইড করার কথা আর এই উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলেছেন আলেমগনীগণের উত্তরাধিকারী নমস্কার আমি করতে হবে এখন আলেম সাহেব যদি কোন একটা মিটিং এ থাকেন আজান হচ্ছে তারপর মিটিং শেষ করিয়ে তারপরে আমরা আলাদা জামাত করে ফেল কাজ ঠিক মতো হলো যারা বিভিন্ন রকমের মানুষের এই ফতোয়া সেই ফটোয়া খোঁজ করে কিতাবের বাইরে কোরআন হাজি বাইরে আমল করতে চাইবে কিন্তু আলিমগণের কাজ হচ্ছে কিতাবকে ধরে রাখা নামাজ কে করার দায়িত্ব পালন করা এরা দ্বারা করবে আজরাল এই রকম এইরকম কাজ যারা করবে তাদের পুরস্কারকে আমরা কখনো বরবাদ করে দেব না নষ্ট করে দেব না তাদের বড় পুরস্কার আল্লাহ তালা কাছে কনফার্ম হয়ে থাকবে সাধারণ মানুষের তুলনায় আলমদের দায়িত্ব কি একটু বেশি আছে না কম অনেক বেশি আল্লাহ তালা উলামা এই উমাতকে তো অসুখ দান করুন যে উম্মাদ গাইড করার জন্য নিজেরা এই কোরআন হাদিসের উপরে টিকে থাকা তারা যদি সরে যান তারা যদি ঢিলে হয়ে যান ছেড়ে দেন তাহলে বাকিদের অবস্থা কি হবে আর বন পরের আরেকটি ঘটনা এখন আমি যখন তাদের উপরে পাহাড়কে তুলে ধরলাম মনে হলো পাহাড়টা তাদের উপরে ছায়ার মতো এখন দাঁড়িয়ে আছে ছেড়ে দিলে ধপ করে সবগুলো নিষ্পেষিত হয়ে যাবে অজান্ন অন্ন ওয়াক এবং তারা ধারণা করেছিল যে ওই পাহাড়গুলোতে এখনই তাদের মাথার উপরে পড়বে আর সবগুলো স্মাশ হয়ে যাবে এই ঘটনা কোন সময় মুসা আল্লাহ ইসলাম যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন নিয়ে আসার পরে তারা বললো যে তাওরাত নিয়ে আস তো আমরা তো তুমি নিয়ে আসলা তোমাদের তোমার সঙ্গে আল্লাহ তালার কথা হয়েছে কত রকম হলে তুমি বললা না আল্লাহ নিজে বলে দিয়েছেন এটা তো বুঝতে পারলাম সে কথার জন্য আমরা আল্লাহকে দেখতে দেবো দেখতে কথা শুনতে হবে আল্লাহ তালা বলবেন আমরা শুনবো ওই যে তোর পাহা কথা মানে আসে তারপরে সেখানে কথা শুনলো শুনে পার শুনি তো শুধু আল্লাহ বলেন না কে বলেন তা বুঝলাম না দেখলাম কেন এখন দেখতে তাহলে এখন কি হল ধরনের ভূমিকম্প যে আল্লাহ এদেরকে আপনি ফেরত দিয়ে দেন তা না হলে বাকিদেরকে বুঝাতে পারব না বলবে কোথায় নিয়ে কোন পরিকল্পনা করে সবগুলো হত্যা করেছে বাছাই দিলেন আল্লাহ দেওয়ার পরে এখন দেখেন এখন বলতেছে এবার তাও এই যে কিতাব দিলাম এখন তো বুঝছো আল্লাহ তালা যে আছেন তিনি যে কিতাব দিয়েছেন এখন তার সন্দেহ নাই এখন এটাকে শক্ত করে ধর বেকুয়া কি মজবুত করে ধর আমি তাকে দিয়েছি এই আল্লাহ আল্লাহতালা এটা বললেন বলার পরে তারা কি বলল তা দেখি কি আছে আগে নেওয়ার আগে দেখতে হবে পরে টোরে যাকে এখন কিছু লোক আছে যে এটা করতে চায় সেটা করতে চায় মাথা জিজ্ঞাসা করে এটাও যায় যায় ওটাও যায় যায় এই ব্যবসাও যায় যায় ওটাও যায় নাকি সব খালি হারাম তো কোনটা মানে মানসিক প্রস্তুতি না আল্লাহ তাল্লা তো মেজরিটি জিনিস হালালই করে দিয়েছে। তাই না হারাম কটা খুব অল্প খেতে গেলে কত জিনিস হালাল হালালের পরিমাণ বেশি না হারামের পরিমাণ বেশি সমস্ত ফ্রুট কি হালাল সমস্ত ভেজিটেবল কি হালাল সমস্ত মাছ কি হালাল গোস্তের মধ্যে কতগুলো না পাক প্রাণী এবং মানুষ খেকো শিকারি প্রাণী জাতীয় জিনিস আপনার বাঘ ভাল্লুক তারপরে শুকর বানর কুকুর এই জাতীয় আসলে দেখা গেল যে আমাদের জন্য এই যে গরু ছাগর শ্বাস মুরগি পরিমাণ যা আছে জমিনের মধ্যে হালাল এইগুলো বেশি না হারানগুলো বেশি হালালগুলোই বেশি আমরা যদি মাথা গনি এবং অ্যাভেইলেবল ইজিলি এইগুলোই যেগুলো পাল্টেও ইজি আছে তারপরে এগুলাকে একটু হালাল তরিকে জবাই করে নিতে হবে এতটুকু যদি মানুষ সহ্য না হয় তারা সব খাইতে পারে আমি যা দিলাম এটাকে শক্ত করি ধরো তখন তারা এই কথা বলে ফেললে এই কারণে আল্লাহ তালা তখন পাহাড়কে তাদের পাশে যে পাহাড় ছিল ওইটাকে একেবারে শঙ্কর তাদের মাথার উপরে নিয়ে আসবে এখন তাকে দেখেছে বিরাট পাহাড় মাথার উপরে ধপ করে পড়ে গেলে সবগুলো স্মাস্ট এখন সঙ্গে সঙ্গে সেজা পড়ে গেছে ভয়ে সেজ্জা যে পড়ে গেছে পড়ে গিয়ে করে আর এমনি করে দেখে আফসি এসেছে যে তারা এখনো সেজ্জা তখন করে একদিকে কাঁচে এমনি করে করে ওই উপর দিকে আসমানের দিকে এরকম করে শেষ পর্যন্ত অবসর আল্লাহ তালা তাদেরকে সেরজা করে ফেলেছে আর মেনে নিয়েছে বিধায় আল্লাহ ছেড়ে দিয়েছে সে কথা মনে করে দিলেন দেখো মানে আছে কিনা তোমাদের পূর্ববর্তী উপরে পাহাড় তুলে দিয়েছিলাম তারা মনে করেছিল তাদের উপরে পড়বেই এই মুহূর্তে তারা সব শেষ হয়ে যাবে তারপরে যখন তারা সেদায় পড়ে মেনে নিল আমি ঠিক আছে খুদু মা তাই না দেখু শক্ত করি ধরো আমি যা কিছু দিলাম এগুলাকে আমল করতে হবে ও ফি হেলা আল্লাহ কুক এখানে কি আছে এগুলো আলোচনা করা স্মরণ করো স্টাডি করো লেখাপড়া করো আর এগুলো প্রচার প্রসার করে সবাই এগুলাকে আমল করো তাহলে তোমাদের মধ্যে তাকু আসবে তোমাদের এই যে স্বভাব নাসরমানি স্বভাব দূর হয়ে যাবে শক্ত করি ধরো আল্লাহর দিকে আস তারপরে সেই কথা তারা কত রকম ঠিক রেখেছে পরবর্তী পর্যায়ে তাদের ইতিহাস বারে বারেই তারা আল্লাহ তালার সঙ্গে এরকম নাফন করেছে এই মুহূর্তে আল্লাহ আরেকটি কাহিনী দিকে তুলে নিয়ে আসলেন সেটা হচ্ছে যে আদম আর আসিমকে যখন সৃষ্টি করেছিলেন তখনও কিন্তু আল্লাহ তালা আমাদের রুখগুলার সঙ্গে ওয়াদা করেছেন আল্লাহ হুকুম মানার জন্য আল্লাহ তালাকে স্বীকার করার জন্য সেই কথাটা এই মুহূর্তে আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন তাদেরকে এবং আমাদেরকে ওয়াই আবু কামিম বানি আদম দু কুন্না কুন্না ওই সময় কথা মনে কর যখন তোমার রব বনি আদম থেকে আদম সন্তানগুলো থেকে মিন জুহিম তাদের পৃষ্ঠ দেশ থেকে সৃষ্টি করার পরে আল্লাহ তার পর্যন্ত আদম সন্তান পৃথিবীতে আসবে সবার রুখ হাজির হয়ে গেল তখন তিনি সেখানে সবাইকে তিনি তখন ওয়াদা নিলেন চুক্তি করালেন সাক্ষ্য দিল সবাই তিনি বললেন আলাস্তুবে আমি কি তোমাদের রব নই আমি তোমাদের রব না তারা সবাই স্বীকার করল রে অবশ্যই আপনি আমাদের রব শাহিদ না আমরা সবাই সাক্ষী দিলাম আল্লা তালা সে কথা সাক্ষী হয়ে থাকলেন আমরা আদৌ না গাফেল ছিলাম জানতেই পারিনি কখন ওয়াদা করলাম বাস্তবের কথা হলো যে আমরা যে ওয়াদা করেছি আদম আলা সৃষ্টির পরে আমাদের রুহ যে ওয়াদা করেছে আসলে কি সেটা আমাদের মনে আসে নাকি মনে তো নাই তো আল্লাহ বলেন কে আমাদের ওয়াদা করেছিল কে আমাদের দিন বলো না সেটা তো ভুলেই গেছি জানতেও পারি নাই আমি মনে করে দিলাম এখন এটা মনে রাখ এটা একটা অর্থ আর অনেক বলেছে। এ ছাড়াও আরেকটি অর্থ আছে যা আমাদেরকে যখন আল্লাহ তারা সৃষ্টি করেছে সৃষ্টির সময় তিনি আমাদেরকে সৃষ্টি দিয়েছে। কুল্লু আলাল দিয়েছেন প্রত্যেকটি মানব শিশুর জন্ম হয় ফিতরাতের উপরে ফেতর মানে ইসলাম ইসলাম মানে তার মাহবুদকে তখন আল্লাহ কোন শিশুর মাইন্ডে কি থাকে তার অনেকগুলো মাহুদ আছে বিভিন্ন মূর্তি আছে তারা ইহা ঐমা নিহি বিভিন্ন রকমের ইহুদিন সারা অগ্নি পূজা বিভিন্ন ধর্মে তাকে আস্তে আস্তে করে ট্রেনিং দিয়ে সেদিকে নিয়ে যায় কাজে প্রত্যেকটি মানব শিশুর যে জন্ম হয় সেটা হচ্ছে ইসলামের একত্রবাদের উপরে আল্লাহ ছাড়া কোন মহবুদ নেই যদিও সে এটা তখন উচ্চারণ করার মতো বয়স হয় না কিন্তু তার মাইন্ডটা একদম কোন আছে মাইন্ডের মধ্যে তখন মুক্ত কোনো অহেক তার রাত তখন আল্লাহ ছাড়া কেউ নাই এটাও এটার অর্থ হিসাবে আসে অথবা তোমরা আরেকটা যুক্তি যাতে না দিতে পারো কে আমাদের দিন আমার সঙ্গে ভিতরে ছিলেন আমরা তো তাদের ঘরে জমা হওয়ার কারণে অটোমেটিক সেদিকে চলে গিয়েছি এই কথা বলে যেন আমার কাছে ওজোর খাই না করতে পারো কে আমাদের দিন এজন্য প্রত্যেক কিতাব পাঠিয়ে নবীদেরকে পাঠিয়ে প্রত্যেক যুগে যুগে আমি তোমাদেরকে ওই কথা তাহিদের কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে আমার চুক্তি হয়েছিল আমার দোহাই দিয়ে বাসতে পারবে না যে তারা আমাদেরকে ওই পথে নিয়ে গেছে এটা বললে যথেষ্ট হবে না কন্যা আর আমরা তাদের পরে তাদের আওলাদ তাদের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 তোমরা যাতে না বলতে পারো তাহলে কি আজকে আপনার আজাদ করে ফেলবেন আমাদের পুরো বাতিল তৈরী থাকার কারণে আমরা বাতিল পন্থা পেয়েছি আমাদের দোষ কি কেন আমাদেরকে শাস্তি দিবেন এই কথা জানা বলতে না পার এভাবে এভাবে আমি আমার আয়াত গুলাকে তাফসিল করি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বলি সব কিতাবে এরকম বিশ্লেষণ করেছেন তাওরাত রাত ইঞ্জিলে এই কোরআনও তাই করেছেন ওলা আল্লাহ আশা করা যায় এগুলো শুনে পড়ে শিখে তারা ফেরত আসবে বাতিল তরিকা থেকে বাতিল পন্থা থেকে কিন্তু আসে না ওই জাতির মধ্যে বনি ইসরায়েলের মধ্যে এই আলেমদের মধ্যে একটা বড় খারাপ একজাম্পল ছিল একটি লোক তার একটা আল্লাহ দিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য কিন্তু আসলে এই উন্মত কে সতর্ক করার জন্য এসেছেন তাদের মধ্যে এক নাম করা আলম ছিল তার কাহিনী আল্লাহ বলছেন তাদেরকে আপনার উন্মত এবং মদিনার যারা ইসরাইল লোক লোকজন আসে তাদেরকে শুনান খবর ওই লোকটির যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম আয়াত দিয়েছিলাম অর্থকে দিনের জ্ঞান দিয়েছিলাম দিনের জ্ঞান দিয়েছিলাম সে বড় আলেম হয়ে গিয়েছিল মিনহা অতপর সে এই আয়াত থেকে এই জ্ঞান থেকে একদম সরে গেল এনসেলাখ মানে হলো খুলে যাওয়া যেমন সাপের চামড়া প্রতি বছর শীতকালে চামড়াটা এনসেলাখ হয়ে যায় খুলে যায় আর চামড়ার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে আর পরে ওটা ওখানে পড়ে থাকে ছোটকালে আমরা যখন খেলতে কুরদিকে দেখছি সাপের চামড়া পড়ে আছে সাপ করে গেছে অন্য দিকে চলে গেছে সাপের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নাই এইরকম এলেমকে সেইভাবে ছুঁড়ে ফেলে দিল আর এলেমের ধারে কাছেও থাকলো এমন ভাবে সে ছুঁড়ে ফেলে দিল শয়তান শুধু অনুসরণ করল না থেকে আগে চলে গেল এখন শয়তানি তাকে অনুসরণ করে সেই কি আর শয়তানকে অনুসরণ করি শয়তান বলে বাবা আমার থেকে তো বড় উস্তাদ আছে দেখি সাংঘাতিক কথা না শয়তান তাকে উস্তাদ মানছে এখন তাহলে কিরকম শয়তান হতে পারে মানুষ যে শৈতান থেকে কয়েক ডিগ্রি আগে শয়তানের উস্তাদ বিভ্রান্ত হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল এখন এই লোকটাকে তার নাম বিভিন্ন তাফসির এসেছে বালাম এভে বাউর বালাম এভেন বাউর নাম তার নাম ছিল সে অনেক লেখাপড়া করে আল্লাহ তালা ইসমা আদম্য শিখেছে এবং ইসরায়েলের মধ্যে আল্লাহতালা মুসা আলাহামের সময় অস্তিত্ব ছিল আল্লাহ সবচেয়ে বড় আলম সিং সবচেয়ে বড় মুসা আল্লাহ সালাম কি করলাম তাকে মাদিয়ান এলাকার যে বাদশাহ আছে কাফের বাদশাহ তার কাছে পাঠালেন দিনী দায়িত্ব দিয়ে তাকে দাবাত দাও ওই এলাকায় তুমি তাকে দিকে নিয়ে আসলে আল্লাহর পথ হয়ে দায় ই হয়ে সেখানে গেল যে বাদশার সঙ্গে দেখা করল তাকে কথাবার্তা বলল বাদশাহ চিন্তা করল যে এর যদি আমি এখানে অ্যালাউ করি তাহলে তো সে গোমরা করে ফেলবে মানে তার বাদশাহী থেকে লোকদেরকে অন্যদিকে নিয়ে যাবে বাচ্চা কাফের বাচ্চা চিন্তা করলে কি করা যায় একে কিভাবে আমি কিনে ফেলতে পারি দেখি কি করা যায় তখন সেই তাকে শাহুল মালিক ও তাহুল মূলক তাকে অনেক টাকা পয়সা এবং বড় জমিদারি বিশাল এক এলিয়া তাকে সেই এলাকার জমিদারি দিয়ে দিল অনেক টাকা পয়সা সবকিছু দিয়ে তাকে কনভিন্স করে ফেললো যে তুমি মুসার দিন থেকে সরে এসে আমার আন্ডারে তুমি অনেক কিছুর মালিক হয়ে যাও সে কিছু গেছে তখন সে দিন ছেড়ে দিয়ে তখন সে কুফর কাজে লিপ্ত হয়ে গেল আল্লাহর দিকে টাকার পরিবর্তে কুফুরের দিকে টাকার কাজে নেমে গেল এবং সে বলা শুরু করে দিল কি যে দেখো আমি তো এরকম মুসলিম ছিলাম আমি তো এরকম মুসার উম্মদ ছিলাম এবং তার এখানে এগুলা পড়েছি পাল্টা এরকম কিছু লোকের খবর মাঝে মাঝে পাওয়া যায় না এরকম করা শুরু করে তার কাহিনী অনেক লম্বা আল্লাহ তখন বললেন যে কিভাবে সে এত বাড়াবাড়ি করে এত অ্যাডভান্স হয়ে গেল তার কারণে এত লোক বিভ্রান্ত হয়ে গেল এত লোককে বিভ্রান্ত করতে মানুষের কাছে এভাবে আসতে পারে না তাই না ওয়াশ দেয় দূর থেকে কিছু কৌমন্ত্রণা দেয় আসার চেষ্টা করে কিন্তু সে মানুষ মানুষকে এভাবে বোঝা আসে মুসলিম ছিল আগে আলেম ছিল আগে এখন এরকম করে তারা বিভিন্ন ধর্মত্ব ইসলাম থেকে বের হয়ে গেছে বিভিন্ন ফেরকা কাদিয়ানি ফেরকা থেকে শুরু করে এরা সবাই বলেছে যে ইসলামে তো তারা ইসলামের অপব্যাখ্যা করেছে এবং তারা ইসলামের ভালো জিনিসটাকে নেগেট করে দিয়েছে মানুষের কাছে এইভাবে দিনকে বিকৃত করার জন্য এরা খুব ইফেক্টিভ হয় এই লোকগুলো শয়তানা থেকে বেশি কাজে লাগে হ্যাঁ এই কুফুরের কাজে অনেক লোককে সে বরবাদ করে দিল আল্লা তারা এখন বলেন আমি যদি চাইতাম তাহলে তাকে একটু উঠাতে পারতাম সে যে নিচে নেমে গেল তার যে অবনতি হলো আমি চাইলে তো তাকে উঠাতে পারতাম কিন্তু আমি উঠালাম না ওলা আখলাদা ইলাল আর সে জমিনের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকতে চাইল সে মনে করলো এই জমিনের উপরে এত মজা জমিনের নিচে কি আছে সেদিকে আদ গেল না এই দুনিয়া এই জমিন কেন্দ্রিক তার চিন্তা হয়ে গেল ওত্যা হাওয়াহু এবং তার খাহির সাথে নাফসানির অনুসরণ করলো তার নাফসের চাহিদা মেলাতে ব্যস্ত হয়ে গেল দুনিয়া পাওয়ার জন্য তার উদাহরণ হচ্ছে ইন তাসমিল আলহি আল্লাহ কুকুর কে তুমি যদি দাবড়াও কুকুর কে তাড়া করেন অনেক দূর টেনে নিয়ে যান তাহলে হয়রান হয়ে যায় হয়রান হয়ে কি করে কুকুর যে বাবা করে এরকম করে তাই না তো অনেকক্ষণ হয় করলেও দোরালেও জিবা বাইর করে আরও তারা তখন কি করে এরকম করে করে কি না কদি করে এই উদাহরণ কি অর্থাৎ কুকুরের মনে হয় শান্তি নাই কোন রেস্ট নাই কেউ কেউ বৈজ্ঞানিক করে বলেছেন যে কুকুরের কন্ডিশন হচ্ছে যে অক্সিজেন বেশি পায় না এদের বা লম্বা বাড়ি করে অক্সিজেন বেশি টানতে হয় আল্লাহ এই মাখলুক এই জন্য সৃষ্টি করেছে যার কোনো রেস্ট নাই শান্তি নাই আর যখন হাটে কি করে এরকম করে সোজা হাটে না তাহলে খালি মুখ নিশের দিকে দেয় আবার কিছু পাইলে খালি নাকের কাছিনীর সঙ্গে অস্থিরতা অস্থির লোকের একজাম্পল পাইতে হলে কুকুরের দিকে আল্লাহ তালা তাকে দিলেন যে এইরকম দুনিয়াদার যারা তাদের জীবনে কোনো রেস্ট নাই ফিস নাই তাদের অশান্তি অস্থিরতা নাই একচুন নুন থেকে চুন ব্যসম হয়ে গেল কোনখান দিয়ে টাকা চলে যায় কোনখান দিয়ে কে তার টাকা মারে কোন খে মাথার মধ্যে ঠিক মতো কার মাথায় বাড়ি করবে এগুলো না তার দিপরি যদি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক থাকে শুধু মাত্র আল্লাহ তালাকে ডাকার মধ্যে অন্তর মধ্যে কি আসে প্রশান্তি আসে আল্লাহর কথা করলে দুনিয়ার কত পরিসানি কমে যাবে আল্লাহ তারা তাকে এই হচ্ছে এক্সাম্পল উদাহরণ ওই কমের যারা আমার আয়াতকে মানতে অস্বীকার যারা শরীয়ত কে মানে না কিতাবকে মানে না দিন ইসলাম কে মানে হচ্ছে মানে বনি ইসাইল থেকে শুনান কিন্তু আসলে বেশি শুনতে হবে তাদেরকে এই উম্মদ কে শোনা লাল্লাহ মেতা আশা করা যে তারা কিছু চিন্তা করবে খেয়াল করবে নেবে খারাপ উদাহরণ ওই কম জন্য যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে শুধু এই বন ইসরাই নয় মধ্যে আল্লাহর মানতে হালাল খারাপ শরীয় হুকুম মানতে যারা করে এদের জন্য অত্যন্ত খারাপ এক্সাম্পল হয়ে গেল কুকুরের একজাম্পল তারা আসলে নিজেদের উপরেই জুলুম করেছে যারা এর বিপরীতে হেদায়তের রাস্তায় আসে যাকে আল্লাহ করেন এরাই আসলে হেদায়ত পাবে আর যাদেরকে আল্লাহ হিদায় থেকে বঞ্চিত করে দেবেন গোমরা এর রাস্তায় ঠেলে দিবেন তারা হবে মহা ক্ষতিগ্রস্ত আল্লাহ এখানে অনেকগুলো কথা বলেছেন আখেরি জমানায় অনেক দরবারি আলেম পাওয়া যায় সরকারি সুযোগ সুবিধা নেওয়ার জন্য সরকার যা করে সেটার পক্ষে কি জিন্দাবাদ তাদের পা চাটার জন্য রেডি আছে আল খেল্লা লাগিয়ে দিনকে বিক্রি করা কাজে আছে তাই না এদের এক নাম দিতে গিয়ে আলেম খারাপ প্রকৃতি হল এখানে তিনি দশটি প্রিন্সিপাল বললেন একটা হচ্ছে এই লোকটি না জেনে গমরাহী সৃষ্টি হয়নি তার মধ্যে জানার পরে হয়েছে এলিম অর্জন করার পরে হয়েছে দুই নম্বর হচ্ছে তার কাছে থেকে ইমানটা এলমটা এভাবে চলে গেল আর কোনদিন তার কাছে ফেরত আসলো না তবা তার নসিবে জুটবে না যে জেনে শুনে এইরকম গোমরা হয়ে যায় আল্লাহ তালা তাকে এমন অভিষক্ত করেন যে তাকে আল্লাহ তালা তবা নসিব করেন না তিন নম্বর হচ্ছে শয়তান তাকে এমনভাবে পেল যে এখন শান তাকে এমন ভাবে বিভ্রান্ত করেছে তার কবজা এভাবে নিয়েছে এখন শয়তান তাকে অনুসরণ করার মতো এমন এক লেভেলে পৌঁছে দিয়েছে চার নম্বর হচ্ছে হেদায়ত পাওয়ার পরে সে গোমরাহ হয়েছে এমন নয় যে হচ্ছে যে আল্লাহ তার চাইলে তা তো ইসলাম হতে পারে এটা এলেম এলেম তাকে উদ্ধার করতে পারল না এতে বোঝা গেল শুধু এলেম থাকলেই হবে না এলেমটা কাজে লাগতে হবে এই জন্য অনেক হাদিসে আল্লাহ তালাকে নিম সাল্লা করেছেন আল্লাহ আমি আপনার কাছে কিন্তু কোনো কাজে লাগলো না আমার আমার মধ্যে ফায়দা দিল না আর একটি জোয়া যে আল্লাহ আমাকে যা এলিম দিয়েছেন এগুলো আমাকে আমর কাজে লাগানোর তৌফিক দেন আর এমন এলএম দিন যেটা আমার কাজে লাগবে এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে এর অর্থ কি এর অর্থ তর্জমা যদি করা হয় আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন তর্জমার হক আদায় হবে না তর্জমার হক আদায় করার জন্য এমনভাবে বলতে হবে আল্লাহ আমাকে জ্ঞানে বাড়িয়ে দিন তার মানে আমার জ্ঞান বেড়েছে আমার সব কিছু বেড়েছে ইমান আর শুধু জ্ঞান বাড়িয়ে দিলে ডিগ্রি আছে টাইটেল আছে অনেক পজিশন আছে পদ আছে অনেক ভালো বক্ত বক্তৃতা করে মাইক ভেঙ্গে চুরমার করে দিতে পারে কিন্তু আমলের মধ্যে কোন খবর নেই আল্লাহ আফ করুন ওল্লামা এসু বনি ইসাইল আলমদের এই অবস্থা ছিল তাহলে তার এই অবস্থা ছিল তার এলেম শুধু তাকে কেউ মনে আমি অনেক এলেম শিখলে এটাই আমাকে যথেষ্ট মানে হাই পজিশন দেবে হবে না আল্লাহ তালার কাছে চাইতে হবে এলেমের কোন কনফিডেন্স ভিতরে চলে আস আমি তো অনেক কিছু জানি এরকম অনেকে জানে না আমি সবচেয়ে বড় আলেম নজবিল্লা ঢোকা তাকে দিয়ে একেবারে বড় ওস্তাদ বানাই দেবে তিনি যখন ইন্তকালের হালতে আছেন বোধহয় বলেছিলাম আরেকদিন তখন শয়তানি সে অনেক ধোকা দেওয়ার চেষ্টা করলো কোনটাই কাজ হল না এখন সে ফাইনালি বললো আহমাদ তুমি আমাকে আমার কাছ থেকে তুমি নিস্তার পেয়ে গেলে আমি তোমাকে কিছুই করতে পারলাম না তিনি বলেন এখন আমি তোমার কাছ থেকে নিরাপদ ন হই এখনো আমার কোনো গ্যারান্টি নেই এই কথা বলেও সে একটা ধোকা দিতে চেয়েছে ওনার মধ্যে কনফিডেন্স তৈরি করা যে আমি তো সাধারণ আমাকে কিছুই করতে পারি না পারবে না এরকম ধারণা এসে গেলে তিনি আল্লাহ তালা কাছে মোহতাজ থাকবেন না আল্লাহ তালা দিকে বিনয়ী থাকবেন না নিজের উপরে অত্যন্ত কনফিডেন্স চলে আসবে এরকম অবস্থার সৃষ্টি হওয়া কিন্তু না শয়তান চট করে পারে আমি আপনি যতই জানার চেষ্টা করি আমাদেরকে হাম্বল থাকতে হবে বিনয়ী থাকতে হবে আল্লাহ তালার কাছে মহতাজ থাকতে হবে ফতির হয়ে থাকতে হবে সব হানা কালা আলমালানা ইা আল্লাহ আমরা কোনো জ্ঞান নাই যত্ন আপনি জ্ঞান দিয়েছেন আমি এখনো আপনার কাছে না বিধায় এই আর উদ্ধার করতে পারলো না উদ্ধার করবেন কে আল্লাহ আলম উদ্ধার করবে ন উদ্ধার করবে কে আল্লাহ আল্লাহ কাছে চাইতে হবে এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর হল যে এই লোকটার হিম্মতান্না হয়ে গেল দুনিয়া কিন্তু তার যে মর্যাদা তামান্না করতে পারতো আল্লাহ তালা কাছে তার অ্যাম্বিশনটা কিছু নিচু করে ফেললো অ্যাম্বিশনটাকে হাই করলো না উচ্চাকাঙ্ক্ষাকে নিম্নাকাঙ্ক্ষায় পরিণত করে ফেলল তার অপশন ছিল অনেক বড় পজিশন আল্লাহ কাছে পাওয়া কিন্তু সে তাকে অনেক নিচে নামিয়ে ফেলল ছয় নম্বর হচ্ছে ছয় বললাম সাত নম্বর হচ্ছে তার আখলাদা ঈদ আল সে পারমানেন্টলি এক অনেক সময় মানুষ ওয়াস কারণে কিছুটা একটু দুনিয়ামীকে হয়ে দিতে পারে একটু মনে হয় ওয়াশ আসছিল কিছু একটু ধোকা পড়ে গেছিল পরে আবার সে ফেরত আসার চেষ্টা করে কিন্তু সে পারমানেন্টলি এবং ওদিকে গেলেও এগুলাকে কিছু কিছু মানে ভয় করে যে আমি তার একদম ফাইনালি যে আমার আখ রাতে দরকার নাই এগুলা আমি সব কল্পনা করে দিলাম আমার দুনিয়ার দরকার আট নম্বর হচ্ছে সে হেদায়তের পরিবর্তে তার মনের যে চাহিদা দুনিয়া এটাকে সে ইমাম বানিয়ে ফেলল এটাকে অনুসরণ করব কোরআন হাজিজকে বাদ দিয়ে দুনিয়াকে অনুসরণ করল নয় নম্বর হচ্ছে তাকে কুকুরের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহর জমিনে কুকুর অন্যতম একটি ইতর প্রাণী তাই না আপনি যেকোনো লোককে শুধু মুসলমান না অমুসলিমও নিজেদের একে আপনার কাছে বলে ইওয়ার ডগ কি অবস্থা হবে কেউ এটা কবুল করবে মানবে অনেক সময় আর একটু ভালো কিছু বললে মানে গরুর মতো কি বলছিস বলে না গরুর ছাগল কষ্ট পাবে নাকি যদি বলে কুকুর তাহলে মারাত্মক কষ্ট পাবে তাহলে সবচেয়ে খারাপ একটা ইতর প্রাণী যেটা মানুষ কিউ সহ্য করতে পারে না এরকম উদাহরণ আল্লাহ তালা তাকে এর পরে হল যে দশ নম্বরে তার দুনিয়ার লোভটা এত বেশি তার লোভ সামলাতে পারলো না লোভ বেশি টাকা হয়ে গেল লোভ আর লোভের এক হচ্ছে কুকুরের জিভা বাইর করে হা হা করতে টানতে থাকা তাই না জিব্বা আর লোভ আসা এরকম এই লোভের সঙ্গে জিহ্বার অনেক সম্পর্ক আছে ভালো খানা পাকানো হয়েছে খাওয়া এসে গেছে এইসবের জিব্বায় পানি আসে কিনা না। যেটার মধ্যে আকর্ষণ বেশি পানি চলে আসে দেখবে না এইভাবে করে আল্লাহ একটি এক্সাম্পলের অনেকগুলো দিক তুলে ধরেছেন ইমাবিন কাই ইমতলা গভীরভাবে স্টাডি করেন তিনি তার মধ্যে অনেকগুলো দিক তিনি নিয়ে আসলেন তাহলে দেখুন এখন এই আফেরি জমানায় দেশে দেশে বিভিন্ন জায়গায় দরবারি আলেমদের এরকম প্রচুর সংখ্যক আছে যারা যুগে যুগে এই শুধু এই যুগে নয় চোদ্দশো বছর ইসলামে অনেক এরকম দরবারি আলম পাওয়া গেছে যাদেরকে ব্যবহার করে সমকালীন রাষ্ট্রশক্তি মানুষের উপরে মানুষকে দিন থেকে বিমুখ করার জন্য তাদেরকে ব্যবহার করছে বনি ইসরা মধ্যে এইরকম যে ব্যক্তি ছিল বল আমাউরা